শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তদের প্রতি শ্রী রামকৃষ্ণের উপদেশ ষষ্ঠ পরিচ্ছেদ ১৪ ডিসেম্বর আঠশশো বিরাশি খ্রিস্টাব্দ বিজয় জিজ্ঞাসা করিলেন মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ জীবের অহংকারই মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি বলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তিত্ব জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহম যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহম বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রী রামচন্দ্র যিনি সাক্ষাৎ মধ্যে সীতারূপিনী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়ার আবরণের দরণ তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্ছিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালাপেড়ে পেড়ে কাপড় পরে আছে দেখবে তার নিধুর তপ্পার তান এসে জোটে আর তাস খেলা। বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এই এইসব এসে জোটে রোগালোক যদি বুট জুতা পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাঁসফ্যাশ করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কোন নগরে গেছিলুম হৃদয় সঙ্গে ছিল নৌকা থেকে যেই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গা ধারে বসে আছে বোধায় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম ওরে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এরকম কথা হৃদয় হাসতে লাগল একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল তখন ব্যাংটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাঠি দেখাতে লাগল আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার জ্ঞানলাভ হলে অহংকার যেতে পারে জ্ঞানলাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান বড় কঠিন বেদে আছে যে সপ্তমভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় দর্শন হয় সে ব্যক্তি দর্শন করে বলে কি হে কি তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্ছিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় বিজয় জিজ্ঞাসা করিলেন সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফেরে না জাহাজের খপর আর পাওয়া যায় না সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গেছিল কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খপর দিবেক যে দিবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি বোধ হয় মুখে বলা যায় না যে আমিতে সংসারী করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি বড় খারাপ জীব আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে অহংি লাঠি লাঠি তুলে লও সেই এক জলই থাকবে বজ্জাতামি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে কে বড় লোক আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায় বজ্জাতামি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা বিজয় বলিলেন যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো শ্রীরামকৃষ্ণ দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত আজ অশ্বত্থ গাছ কেটে দাও কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না থাকশালা দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাক আমি দাস আমি ভক্ত এরূপ আমিতে দোষ নাই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিষ্টি মিষ্টির মধ্যে নয় জ্ঞান যোগ ভারী কঠিন দেহাত্মি না গেলে যুগে অন্নগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহংবুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তি পথ সহজ পথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমি রেখা মাত্র